আয়সাহ রাজ্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন রোগে পীড়িত হয়ে পড়েছিলেন বিলাল রাজেল্লাহ তু আল্লাহ এসে সালাতের কথা বললেন নাবি সাল্লাহ আলাইস্লাম বললেন আবু বকরকে বলো লোকদের নিয়ে সালাত আদায় করতে আমি বললাম হে আল্লাহ রসুল আবু বকর রাজে আলাহুতআাল্লাহ্ন অত্যন্ত কোমল হৃদয়ের লোক তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন সাহাবিগণকে কিছুই শোনাতে পারবেন না যদি আপনি উমার রাজে আল্লাহ এ নির্দেশ দেন তবে ভালো হয় তিনি নবী সাল্লা আলাইস্লাম আবার বললেন লোকদের নিয়ে আবু বকর রাজু তু সালাত আদায় করতে বলো আমি হাফসা রাজিল্লাহ তু বললাম তুমি তাকে একটু বলো যে আবু বকর রাজেলাহ তু অত্যন্ত কোমল হৃদয়ের লোক তিনি যখন আপনার বদলে সে স্থানে দাঁড়াবেন তখন সাহাবিগণকে কিছুই শোনাতে পারবেন না যদি আপনি ওমর রজাল্লাহ তাল্লাহ্নকে এ নির্দেশ দিতেন তবে ভালো হতো এ শুনে আল্লাহ রসুল সাল্লা আল্লাম বললেন তোমরা ইউসুফের সাথী নারীদের মতো আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহু লোকদের নিয়ে সালাত শুরু করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে একটু সুস্থ বোধ করলেন এবং দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মসজিদে গেলেন তার দুপা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল আবু বক্কর রাজি আল্লাহ যখন তার আগমন টের পেলেন পেছনে সরে যেতে উদ্যত হলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার প্রতি ইঙ্গিত করলেন স্বস্থানে থাকার জন্য অতপর তিনি এসে আবু বকর রাজে আল্লাহ তালাহ এর বামপাসে বসে গেলেন অবশেষে আবু বকর রাজিয়াল্লাহ তালাহু দাঁড়িয়ার সালাত আদায় করছিলেন আর সাহাবিগণ আবু বকর রাজিয়াল্লাহ এর সালাতের অনুসরণ করছিল